আসওয় রদি আলাহতু আল্লাহতে বর্ণিত তিনি বলেন আইসা রদিয়াল্লাহ আলহ্নাকে জিজ্ঞেস করলাম রাতে নাবি সাল্লাহ আল্লাহলামের সালাদ কেমন ছিল তিনি বলেন তিনি প্রথমাংশে ঘুমাতেন শেষাংশে জেগে সালাদ আদায় করতেন অতপর তার সয্যায় ফিরে যেতেন মোয়াজ্জিন আজান দিলে শীঘ্র উঠে পড়তেন তখন তার প্রয়োজন থাকলে গোসল করতেন নইলে অজু করে মসজিদের দিকে বেরিয়ে যেতেন